গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উহু যুদ্ধের প্রথম অংশে কোরাইশরা তিন হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে মোদিনার দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল মদিনা দখল করে মুসলিমদের ধ্বংস করবে অন্যদিকে মুসলিমরা প্রথমে এক হাজার সৈনিক নিয়ে কোরাইশদের মুখোমুখি হবার জন্য বের হলেও পথিমধ্যে মুনাফিকদের নেতা আবদুল্লা এবেন ওবাই তার তিনশো সৈনিক নিয়ে বের হয়ে মদিনার দিকে ফিরে যায় তাই সাতশোর মতো মুসলিম মুজাহিদ উহুদের ময়দানে কোরাইশদের মুখোমুখি হয় সংখ্যায় কম হলেও মুসলিমরা সুসংঘটিত হয়ে সাহসের সাথে লড়তে থাকে এবং আল্লাহরের ছায় ক্রাইশ বাহিনীকে পর্যদস্ত করে দেয় বাহিনী মুসলিমদের আক্রমণের মুখে এতটাই দিশাহারা হয়ে পড়ে যে আক্রমণ করার পরিবর্তে তারা মক্কার দিকে হুরমুর করে পালাতে থাকে উহুযুদ্ধের প্রথম ভাগে মুসলিমদের এই বিজয়ের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে মুসলিমরা কুরাইশদের এমনভাবে শায়স্তা করেছিল যে মনে হচ্ছিল বিজয় শুধু সময়ের ব্যাপার অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল কোরাইশা আর প্রতিরোধ বা পাল্টা আক্রমণ করতে সক্ষম হবে না কিছু পরেই বিজয় নিশ্চিত হয়ে যাবে মুসলিম শিবিরে তখন বিজয় সুবাস मुस्लिम मध्य दल तुदे रेखा जावा सम्प अर्थात गोलीमतर माल संग्रह करते शुरू कर ला देखे भूलान नहीं बसल कहबी भूल ময়ুদিং ময়ুরী দুঃ সুম সরফুম লি বলিয়া পদ ও হুসলিন নাল মু যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে এমনকি আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে এলে তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল অতপর আল্লাহলা এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিলেন আল্লাহলা হামেশাই ইমানদারদের উপর দয়া পান সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতে বলা হচ্ছে কিছু সাহাবিদের কথা যাদের ভুলের কারণে পুরো মুসলিম বাহিনী হঠাৎ একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয় সেই সাহাবীরা ছিলেন তীরন্দাজ বাহিনী এরা হলেন তারা যাতে রসুল্লাহ সাল্ল আলহাম পাহাড়ের উপর অবস্থান করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন পাহাড়ের উপর অবস্থানকারী তীর সাহাবিরা দেখলেন মুসলিমরা মাল সংগ্রহ করছে তখন তাদের ইচ্ছে হল নিচে নেমে এসে সবার সাথে এই কাজে যোগ দিতে সম্ভবত যুদ্ধের উদ্দীপনায় তারা আবেগী হয়ে পড়েছিলেন আর এই দায়িত্বকে হালকাভাবে নিয়েছিলেন কিন্তু তাদের আমির উত্তেজনায় গা ভাসাননি তিনি বললেন তোমরা কি আল্লাহ রসুলের আদেশ ভুলে গেছো তোমাদেরকে মনে নেই যে তার নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত আমাদের নিচে যাওয়া ঠিক হবে না কিন্তু তারা বলল যুদ্ধ তো শেষ হয়ে গেছে এই বলে পঞ্চাশ জনের মধ্যে ৪০ জনই রসল সাল আলহাসামের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে নিচে চলে যায় অন্যদিকে শত্রুদের ক্যাম্পে তখনও একজন যুদ্ধে অংশ নেননি তিনি হচ্ছেন খালিদিনুল ওয়ালিদ তিনি যুদ্ধে ছিলেন কুরাইশ বাহিনীর অশ্ব বাহিনীর প্রধান মুসলিম তীরন্দাজ বাহিনী পাহাড় থেকে নেমে যাওয়া মাত্র তিনি আর আবু জাহেলে ছেলে ইক্রিমাবিন আবু জাহেল মুসলিম বাহিনীর দুর্বল অবস্থানটি লক্ষ্য করলেন এই সুযোগের সদ্ব্যবহার করতে তারা এতটুকু দেরি করলেন না তারা একশো থেকে দেড়শো সৈন্যের অশ্ব আইনান পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে নিলেন আর আচমকাই মুসলিমদেরকে পেছন থেকে আক্রমণ করে বসলেন হঠাৎ আক্রমণে মুসলিম বাহিনী হতমম্ব হয়ে পড়ে তারা আশঙ্কা করেননি এমন কিছু একটা ঘটতে পারে এদিকে কুরাইশদের মূল দল যারা ছত্রবঙ্গ হয়ে পালিয়ে যাচ্ছিল তারা এই দৃশ্য দেখে সাহস ফিরে পায় তারা পালানো ফেলে এবার সামনের দিকে মুসলিমদের আক্রমণ করা শুরু করে দুই দিক থেকে হামলা আসায় মুসলিম বাহিনী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়ে খালিদ ইমনুল ওয়ালিদ তার বাহিনীকে নিয়ে এমন দিক থেকে হামলা চালান যে মুসলিম বাহিনী কার্যত দুই ভাগ হয়ে যায় এক ভাগ ছিল তার বাম পাশে। এরা গনিমত সংগ্রহে ব্যস্ত ছিল আর ডানপাশে ছিল রসলাস্লাহ আলী হাসালামের ক্যাম্প হঠাৎ আক্রমণে মুসলিম মুজাহিদদের সারি ভেঙে যায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে আর সেই সুযোগে মুশ্রিকরা মুসলিম বাহিনীতে পায়। তারা যখন সামনে যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে মুসলিমরা এই আক্রমণে এতটাই দিশেহারা হয়ে পড়ে যে বন্ধু শত্রুকে চিহ্নিত করতেও ভুল করে নিজেরাই নিজের দলের লোককে মেরে ফেলে এরকমই একটি আত্মঘাতী আক্রমণে মারা যান হুজাইফা আল আল্লামানের বাবা আনহু এই দৃশ্য দেখে হুজাইফা চিৎকার করে ওঠেন বাবা আমার বাবা কিন্তু ততক্ষণে অনেক হয়ে হয়ে গেছে শহীদ গেছেন। কোরাইশদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালামকে হত্যা করা হামলার এক পর্যায়ে তারা রসুলুল্লাহর ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসে রসুলুল্লাহকে ঘিরে তখন মাত্র নয় জন সাহাবি এটা ছিল রসলার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের একটি তিনি কি করবেন এখন তার হাতে দুটো অপশন নয়জন সাহাবিকে সাথে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাবেন নাকি মুসলিমদের ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিবেন যদি তিনি নিজের যান বাঁচান তাহলে শত্রুরা ছত্রভঙ্গ মুসলিমদের হত্যা করে শেষ করে ফেলবে আর যদি তিনি ডাক দেন তাহলে একটা প্রতিরোধ করার সম্ভাবনা থাকলেও শত্রুরা তার কণ্ঠস্বর শুনে তার অবস্থান জেনে যাবে আর তার উপর হামলা চালাবে রসুল্লাহ আলহিহাস্লাম সিদ্ধান্ত নিলেন নিজের জীবন বিপন্ন করে হলেও মুসলিমদের মাঝে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন তিনি ডেকে উঠলেন আল্লাহর বান্দারা তোমরা এগিয়ে আস আর যা হবার তাই হল সেই ডাক শুনে ফেলে কুরাইশ বাহিনীও মুসলিমরা এগিয়ে আসার আগেই কাঠিরদের একটি দল রসুল্লাহ সাল্লু আলিউসালামের অবস্থান আন্দাজ করে সেদিকে হামলা চালিয়ে বসল রসুল্লাহ সাল্লু আলী আসলামের জীবনে এতটা অনিশ্চয়তা ঘেরা সংকটগ্রস্তি লোকেরা তার দিকে পাথর ছুড়ে তারা করেছিল কিন্তু তাকে হত্যা করতে হিজরতের রাতে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি হিজরতের পথে সুরাক এবেন মালিক রসল সাল্লু আলিহাস্লামকে বন্দিও করতে চেয়েছিল কিন্তু উহুদের ময়দানে কুরাইশা মরিয়া হয়ে চাইছিল যে কোন মূল্যে রসুল্লাহ সাল্লু আলী আসলামকে পুরোপুরি শেষ করে দিতে সেই প্রচেষ্টায় উৎপা এবেন আবি ওয়াক্কাস রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের গায়ে পাথর ছুড়ে মারে জোরালো সেই ধাক্কায় রসুল্লাহ সাল্লাহু আলি ওসাল্লাম মাটিতে পড়ে যান তার ঠোঁট কেটে যায় দ্বিতীয় মারাত্মক আঘাতটিও হানে উৎপা এই আঘাতে ছিল তার তীরের আঘাত এই আঘাতে রসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের দাঁত ভেঙে যায় তৃতীয় আঘাতটি করে আবদুল্লাহ এবেন সিহাব সে রসুল্লা সাল্লু আলি সাল্লামের কপালে আঘাত করে আর রসুল্লাহ সাল্লু আলিউস্লামের কপাল কেটে যায় রক্তে তার দাড়ি ভিজে যায় আর চতুর্থ আর সবচেয়ে মারাত্মক আঘাতটি হানে এবেন কামিয়া সে ঘোড়ায় চড়ে এসে তর বাড়ি দিয়ে রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামের মুখে আঘাত করার চেষ্টা করে তালহারা দেয়াল আনহো তার ঢাল দিয়ে আঘাতকে রুখে দিতে চাইলেন কিন্তু পুরোপুরি পারলেন না রসুল্লা সালু আলিমের শিরোস্রানে ইবেন কামিয়ার দরবারে আঘাত করে এই আঘাত এতটাই জোরালো ছিল যে তার শিরোস্রানের দুটি কড়া তার মাথায় কেঁথে যায় এবং তিনি করতে পড়ে যান রসুল্লাহ সাল্লু আলহিউসলাম যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবিদের বাঁচানোর জন্য আহ্বান করেছিলেন সেভাবে করে সাহাবিরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামকে বাঁচানোর জন্য তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্রভঙ্গ মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবিরা তখন কি করেছিলেন ক্রাইসের অতর্কিত হামলায় মুসলিমরা যখন দিশেহারা এক বিশৃঙ্খলময় পরিস্থিতিতে আলীমের সাহাবি মুসআ এবং অমায়েরকে হত্যা করে ফেলে তারা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে মুসআকে কাফিররা ঘিরে রেখেছে আর মুসআ দেখলেন রসুল্লাহ সাল্লু আলিউসালামকে কাফিররা ঘিরে রেখেছে সংকটের সেই মুহূর্তে বিপদের সেই ঘন ঘটায় বলে উঠলেন আর মুহাম্মদ বলে একজন রসুল তার আগে নিশ্চয়ই অনেক রসুল গত হয়েছেন যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় তবে কি পশ্চাদোপসারণ করবে এই কথাগুলো শুধু কথা নয় এই কথাগুলো যেন ইমান মৃত্যুর আগমুহূর্তে মুসআাবের বলা এই কথাগুলো আল্লাহ তালা পবিত্র কোরআনে নাজিল করেছেন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 আর মুহাম্মদ তো কেবল একজন রসুল তার আগে নিশ্চয়ই অনেক রাসুল বিগত হয়েছে যদি তিনি মারা যান অথবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা পেছনে ফিরে যাবে আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারে না আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞতার প্রতিদান দেবেন সুরা আলে ইমরান আয়াত একশো উসাব ইবেন ওমায়ের এই কথাগুলো বলার পর ইবেন কামিয়া মুসাবকে হত্যা করে উসাব ছিলেন এই যুদ্ধের পতাকাবাহী শত্রুরা প্রথমে তার ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতে পতাকা জড়িয়ে ধরেন শত্রুরা তার বাম হাতও কেটে ফেলে এরপর দুই হাতের কাটা অংশ নিয়ে তিনি পতাকা জড়িয়ে ধরেন আর সেই অবস্থায় শহীদ হয়ে যান মুসাহ অমায়ের অবয়ব ছিল কিছুটা রসুল্লাহ সাল্লু আলহিমের মতো মুসাহের মৃত্যুর পর হঠাৎ গুজব রটল রসুল্লাহ সাল্লাহু আলহিস্লাম মারা গেছেন কোরআশা বলতে থাকে মুহাম্মদ মারা গেছে মুহাম্মদ মারা গেছে মুসলিমরা এই কথা শুনে একটা বড় ধাক্কা খেল কেন লড়ছেন তারা কিসের জন্য লড়ছেন কার জন্য লড়ছেন এই ধাক্কা সইতে না মুসলিমদের এক দল মনোবল হারিয়ে হাত থেকে অস্ত্র ছুড়ে ফেলে দিয়ে মদিনার দিকে পালিয়ে যেতে থাকে কেউ কেউ পালিয়ে উহুদ পাহাড়ে আশ্রয় নেয় কেউ ভাবল যুদ্ধ করে আর কি হবে বরং তার চাইতে আবদুল্লাহ এবেন ওবাইয়ের কাছে ফিরে যায় সে একটা সন্ধি করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক কিন্তু একদল মুসলিম ব্যতিক্রম তারা ছিলেন অপরাজয় তারা ছিলেন হার নামানা মানুষ তাদের ছিল সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা তাদের ছিল পাহাড় সমানহ এবার জানা যাক সেই উহুদের ময়দানে এই অখ্যাত সাহাবির কাহিনী আনাসেবের নজর হলেন বিখ্যাত সাহাবী আনাসেবেন মালিকের চাচা আনাসেবের নজর অনেকদিন ধরেই বদরযুদ্ধে অংশ নিতে না পারায় যন্ত্রণায় ভুগছিলেন তিনি শুধু এতটুকু বলেছিলেন আল্লাহ যদি আর একটা যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ দেন তাহলে তিনি দেখিয়ে দিবেন আমি কি করি তিনি খুব করে একটু সুযোগ খুঁজছিলেন যেন জিহাদের ময়দানে নিজের সাহসিকতার প্রমাণ দেবেন ওহদের যুদ্ধে সেই সুযোগ এলো। তিনি তার কথা রাখলেন উহদের যুদ্ধে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে তিনি তখন এগিয়ে যাচ্ছেন সামনে দিকে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজ তার দিন আজ দেখানোর পালা অস্ত্র রেখে পালিয়ে যাওয়া কিছু মুসলিমকে তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ তোমরা তারা উত্তর দিল মুহাম্মদের মৃত্যু হয়েছে তিনি বললেন তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লু আলী ওসালাম যদি মারাও যান তার রবের মৃত্যু হয়নি যে কারণে মোহাম্মদ মারা গেছেন তোমরাও সে কারণে মরে যাও উহুদের ময়দানে এরপর সাহাদেবের মোয়াজের সাথে তার দেখা সাহাদেবের মোয়াজকে বললেন সাদ আমি তো উহুদের পাদদেশে জান্নাতে সুবাস পাচ্ছি এই বলে অদম্য আনাস ছুটে গেলেন ময়দানে ঢুকে পড়লেন শত্রুদের মাঝে দুর্দান্ত যুদ্ধ চালিয়ে গেলেন প্রবল সাহসিকতার সাথে তিনি তার কৃত অঙ্গীকার পূর্ণ করলেন তরবারে চালিয়ে গেলেন শেষ শিশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ শেষে একটি মৃতদেহ পড়েছিল ময়দানে শরীরে ছিল আশিটি আঘাতের চিহ্ন দেখে বোঝাই যাচ্ছিল না এটা কার লাশ এক মুসলিম নারী এলেন লাশের শরীর দেখে কিছু বোঝার উপায় ছিল না এত আঘাত পুরা দেহে একটা আঙ্গুল দেখে শনাক্ত করে বললেন এটা তার ভাই আনা লাশ এই ছিলেন তার সেবেন সন্তুষ্ট হয়ে বলেছেন মোমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ কেউ শাহাদ বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা রয়েছে তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করেনি সুরা আহ আয়াত এমন আরেক সাহাবি ছিলেন সাবিদ এবং দাহাদ আদি আনহু তিনি বলে উঠলেন নবী সাল্লু আলি ওয়াসালামকে যদি হত্যা করা হয়েও থাকে আল্লাহ তো জীবিত আছেন তিনি তো চিরঞ্জীব কাজেই তোমরা দিনের জন্য লড়ে যাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের বিজয় দেবেন অপরাজয় সাহাবিদের একজন ছিলেন আনসারি তার নাম আমরা জানি না একজন মোহাজেজ সাহাবির ভাষায় আমরা এক আনসারির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তার গা রক্তে ভেসে যাচ্ছে তাকে বললাম তুমি কি জানো মুহাম্মদকে হত্যা করা হয়েছে সে বলল ঠিক আছে যদি মোহাম্মদকে হত্যা করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার দিন প্রচারের মিশন পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং তোমরা লড়াই চালিয়ে যাও দিনের জন্য আর তার মতো করেই মৃত্যু স্বাদ নেই ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়ে যাই এই সাহাবিরা প্রতিরোধ করার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত তারা রসল সালু আলহিবাস্লামের কাছাকাছি যেতে সক্ষম হলেন ইতিমধ্যে খবর এলো রসল্লাহর মৃত্যুর খবরটি একটি গুজব তখন মুসলিমরা আরও সাহস ফিরে পেলেন মুসলিম বাহিনীর মাঝে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করল ফিরে আসা যাক বলে উঠলেন যে আজ শত্রুদের আহ্বান শুনে এগিয়ে এলেন এক আনসার শত্রুদের দিকে তীর ছুটতে ছুটতে শহীদ হয়ে গেলেন এরপর এগিয়ে এলেন আরও একজন আনসার তিনিও শহীদ হলেন এরপর আরও একজন এভাবে এক এক করে সাতজন সাহাবি রসুল্লাহকে বাঁচাতে বীরের মতো লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন আনসাররা এই কারণে আনসার আনসার মানে সাহায্যকারী আনসাররা তাদের নামের প্রতি সুবিচার করেছিলেন এই মর্যাদাময় খেতাব তারা কিনেছিলেন তাদের যান মাল এবং রক্তের বিনিময়ে সাত সাতজন আনসার যুবা এক এক করে রসুল্লাহ সাল্লু আলহিউসলামের পায়ের কাছে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রসুল্লাহ সালু আলিউসলামকে বাঁচাতে এই ছিল তাদের আত্মত্যাগের নমুনা সাতজন সাহাবি শহীদ হয়ে যাবার পর রসুল্লাহ সাল্ল আলিহামের সাথে ছিলেন মাত্র দুইজন মোহাজিদ সাহাবি তালাহা এ বিন ওবায়দুল্লাহ এবং সাহা দেবেন আবি ওয়াকাস রসুল্লা সাল্লু আলিউসালকে আঘাত করেছিল উতবা এবিন আবি ওয়াক্কাস আর রসুল্লার প্রতিরক্ষায় দাঁড়িয়ে গেলেন তারই আপন ভাই সাহাদেবেন আবি ওয়াক্কাস তীরের পর তীর ছুটতে থাকেন শত্রুদের লক্ষ্য করে আলী বিন আবি ব্রাজ আহ বলেন আমি কখনও রসুল্লাহকে তার বাবা মার উভয়ের শপথ করতে শুনিনি একমাত্র সাদবেন আবি আকাসকে তিনি এমনটা বলেছিলেন উহুদের ময়দানে আল্লাহ রসুল বলে ওঠেন এরমি সাদ ফিদাকা আবি ওয়া ওমি অর্থাৎ তীর ছোট সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক সাদ আল্লা রসুলকে রক্ষা করেছিলেন আর সাদকে রসুল সাল্লু আলী ওয়াস্লাম এমন এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর ওমার রাদ আনহ লাভ করেননি তালহা এভেন ওবায়দুল্লাহ রদ আনহর অসাধারণ বীরত্ব দেখে রসুল্লাহ সাল আলী আসলাম বলেন তালহা তো জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে নিয়েছে তালহা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন তা আর কোন বাঁচাতে গিয়ে তরবারের আঘাতে তালহার কিছুটা আঙুল কাটা পড়ে উহুদের সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত ৩৫টি আঘাত ছুঁয়ে নেন শুধুমাত্র রসুলুল্লা সাল্লু আলিউসালামকে বাঁচানোর জন্য তার ডান হাত তীরের আঘাতে অবস হয়ে যায় তালহার সম্মানে রসুল্লাহ সাল্লু আলি আসলাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় আরেজন বীরসেনা ছিলেন আনসারি সাহাবি আবু তল্লাহা রদু রসুল্ল সাল্লাহু আলহিসালামের একেবারে সামনে আবু তালহা ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুটতে থাকেন নবীজ সাল্লু আলিহাস্লাম নিজেকে আবু তালহার পেছনে আড়াল করে রাখেন আবুতাল্লাহা একটি একটি করে তীর ছরেন আর রসল সাল আলহাম মাথা উঁচু করে দেখেন সেই তীর কোথায় আঘাত হানে তখন বললেন ইয়া রসল্লা আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি মাথা উঁচু করে তাকাবেন না একটি তীরও আপনাকে আঘাত করতে পারবে না আমার বুক চিরে তবে আপনাকে স্পর্শ করবে আমি হাজির আছি ইয়া রসল্লা শুধু আমাকে বলুন আপনার জন্য কি করতে হবে আপনার যেমন ইচ্ছা তেমন আমাকে আদেশ করুন দিন রসুল্লাহকে রক্ষা করার জন্য তীর ধনুক আর তলোয়ার নিয়ে এগিয়ে আসেন এক মুসলিম নারী নোসাইবিনীকে তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য আবু দুজানা তার পিঠকে ঢাল হিসেবে পেতে দেন রসুল শরীরে যে দুটো করা বিধে গিয়েছিল সেগুলো বের করে আনার চেষ্টা করেন আবু অবৈদা আমার ইবনাল রাজেলা আনহু তিনি দাঁত দিয়ে টেনে করা দুটো বের করার চেষ্টা করেন আর এই কাজ করতে গিয়ে তার দুটো দাঁত ভেঙে যায় আরেক বীর মুজাহিদ ছিলেন আবদুল্লাহ ইবিন আউফ উহুদের যুদ্ধে তার শরীরে বিশটি আঘাত লাগে আবু বকর এবং আবু উবায়দা রাদ আনহ সেদিন রসল বাঁচাবার জন্য প্রচণ্ডভাবে যুদ্ধ করে যান শেষ পর্যন্ত ত্রিশ জন সাহাবির একটি দল বেষ্টনের মতো তৈরি করে রসল্লাহ সাল আলী আসলামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের উপর দিকে নিয়ে যেতে সক্ষম হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন সেই দলে ছিলেন কাতাদা সাবিদ সাহেল এ বিন হোনাইফ ওমার ইবনুল খাতাব আব্দুর রহমান এবিন আউফ আর জুবাই ইবনুল আওয়াম রাদিয়াল আনহুম এদিকে অমর আবনুল খতাব রদিয়ালহ অন্যদের সহযোগিতায় খালিদিন্নয়ালিদের বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন মুসলিমরা পাহাড়ের ওপরে আশ্রয় নেন পাহাড়ে চড়তে রসুল্লাহ সাল্লু আলিউসালামের খুব কষ্ট হচ্ছিল তাই তালাহা ইবেন ও অবৈদুল্লাহ রাজওয়ানহ তাকে বহন করে নিয়ে যান আলী রাজহু রসুল্লাহ সাল আলী ওয়াসালের ক্ষত স্থানে পানি ঢেলে দেন জখমগুলো পরিষ্কার করে দেন কিন্তু পানি ঝালায় রক্তপ্রবাহ বেড়ে যাচ্ছিল তখন ফাতিমা এক টুকরো কয়লা নিয়ে তাদের আগুন চালিয়ে ছাইগুলো ক্ষত স্থানে ঠেলে দিলেন ফলে রক্ত বন্ধ হয়ে যায়। আর কয়লার উত্তাপে ক্ষতগুলো জীবাণুমুক্ত হয়ে যায় যুদ্ধ পুরোপুরি বন্ধ হল ক্রাইশা অতর্কিত হামলা চালিয়ে মুসলিমদের ক্ষতি করতে সক্ষম হলেও মোদিনে আক্রমণ করার মতো সামর্থ্য বা সাহস কোনটাই তাদের ছিল না তারা চেয়েছে এই ধরনের একটি হামলা চালিয়ে মুসলিমদের সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করতে আর তাদের মূল বাহিনী যুদ্ধের প্রথমবাগে অনেকটাই পর্যদস্ত হয়ে পড়েছিল কোরাইশা তাই পাহাড়ে উঠে মুসলিমদের পিছনে সাহস পায়নি যখন রসল্ল সাল্লাস্লাম ও বাকি মুসলিমরা উহুদ পর্বতের ওপরে তখন আবু সফিয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল মুহাম্মদ কি জীবিত কেউ কোন উত্তর দিল না এরপর সে আবার জিজ্ঞেস করল আবু বকর কি বেঁচে আছে এবারও কেউ কোনো কথা বলল না ওমার বেঁচে আছে মুসলিমদের পক্ষ থেকে কেউ কোনো সাড়া দিল না আবু সুফিয়ান ভালো করে জানত আবু বকর আর অমর আদুমা হচ্ছেন রসুল্ল সাল আলহামের দুই সহকারী তাই তাদের কথা সে জিজ্ঞেস করেছে কোনো উত্তর না পেয়ে আবু সুফিয়ান খুশিতে আত্মহারা ভাবল তিনজনই মারা গেছে সে তার লোকদের বলতে লাগল সব কটা শেষ অমর আদৌ আনহু আর সহ্য করতে না পেরে বলে উঠলেন তুমি যাদের নাম নিয়েছ তোমার জ্বালা বাড়িয়ে দেওয়ার জন্য সেই তিনজনই জীবিত আছেন জবাবে আবু সুফিয়ান বলে তোমাদের অনেকের মৃতদেহ বিকৃত করা হয়েছে যদিও আমি এই কাজের আদেশ দেয়নি জেগে উঠ হুবাল তুমি জেগে উঠোল্লা কথা শুনে বললেন তোমরা কি এ কথা জবাব দেবে না কি জবাব দেব আমরা সাহাবিরা প্রশ্ন করলেন তিনি বললেন বল আল্লাহ তার চেয়েও মহান এবং তিনি সর্বশ্রেষ্ঠ আরবিতে এই কথাটি ছন্দ আবু সুফিয়ানের কথার সাথে মিলে যাচ্ছিল তখন আবু সুফিয়ান বলে ওঠে আমাদের ওজ্জা আছে তোমাদের মুসলিমরা আল্লাহ আমাদের মাওলা তোমাদের কোনও এভাবে না সমান নয় আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা তো জাহান্ন সত্যি করে বলতো অমার মোহাম্মদকে আমরা কি হত্যা করতে পেরেছি অমার বললেন না আল্লাহর কসম তোমরা পারো তিনি তোমাদের কথা ঠিকই শুনছেন আবু সুফিয়ান বলল ঠিক আছে উমার আমি তোমাকে চাইতে বেশি বিশ্বাস করি এই কথা বলে পরের বছর আবার বদর মুখোমুখি হবার চ্যালেঞ্জ জানাল রসুল্লাহ সাল আলহিসাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন দুই বাহিনী ফিরে গেল উহুদের যুদ্ধ শেষ হল এবার আমরা দেখব অহুদের এই বিপর্যয় সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কি বলছেন আল্লাহতালা বলেন নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেই দিন যেদিন দুদল মুখোমুখি হয়েছিল শয়তানই তাদের কিছু কৃতকর্ম ফলে তাদেরকে পদস্কলিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল সহনশীল ইমরান আয়াত একশো পঞ্চান্ন অর্থাৎ ওহুদের দিনে মুসলিমদের পদস্কলনের কারণ হল শয়তান আল্লাহ উহুদের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের দুর্বলতা ও মুনাফিকদের চেহারাও প্রকাশ করে দিলেন তিনি বলেন ইসৈন ও তলদ ওর والرسول يدعوكم في ও রসুলুয়ুমফি উহ্রুমফ সুম্বি لكي لا تحزنوا». লিখল তানু ما ফত কুমলম ما ও হু খবী বিম চল জলাল কুমি বাদিলি অমনতন্সৈপ ইত ইতু কদ আহম মথুম আ ফুসুহুম্যবুন্নূন বিল্লি শক্তি নলহ মিল অমৃম শী কু ই হু ইফোনি ফুসি মালা ইবো নলৌ ক্যান মিনল অমৃষ উম ম কুতিল ন হুনা তুমি صُدُورِكُمْ কুতি مَا মুলকথি ওলিয়া মফি সুদূরিকাু بِذَاتِ বিলতি তিনি দুঃখের পর তোমাদের উপর শান্তি অবতরণ করলেন তা ছিল তন্দ্রা যা তোমাদের একদলকে তন্দ্রাচ্ছন্ন করে দেয় আর আরেক দল নিজেরাই নিজেদের উদ্বিগ্ন করে রেখেছিল তারা তাদের চাহেলি যুগের ধারণা অনুযায়ী আল্লাহ সম্পর্কে অন্যায় ধারণা করতে থাকে এক পর্যায়ে তারা এও বলতে শুরু করে এই কাজে কি আমাদের কোনো ভূমিকা আছে হে হেন তাদের বলুন এই ব্যাপারে আমারও কোনো ভূমিকা নেই নিশ্চয় সব বিষয় আল্লাহর হাতে তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না তারা বলে যদি যুদ্ধের এই কাজে আমাদের কোনো ভূমিকা থাকত তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না বল যদি তোমরা আজ ঘরের ভেতরেও থাকতে তবু নিহত হওয়া যাদের অবধারিত ছিল তারা তাদের মরণের বিছানার দিকে বের হয়ে আসত আর এভাবেই মনের ভেতর লুকিয়ে থাকা বিষয়সমূহর ব্যাপারে আল্লাহ তোমাদের পরীক্ষা করেন এবং এই ঘটনার মাঝ দিয়ে তিনি তোমাদের অন্তরে যা আছে তা পরিশুদ্ধ করেন তোমাদের মনের কথা সম্পর্কে আল্লাহ পূর্ণ জ্ঞাত সুরে আল ইমরান আয়াত একশো মোনাফিকরা বলে যুদ্ধ করে বিপদ আর মৃত্যু ডেকে আনার কী দরকার আল্লাহ জবাব দিয়েছেন মুসলিমদের মৃত্যুর কারণ জিহাদ নয় তারা মারা গেছে কারণ তাদের মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছে যদি তারা জিহাদে না গিয়ে ঘরের মধ্যেও বসে থাকত তবুও যাদের মারা যাওয়ার তারা মারা যেতই অর্থাৎ মুসলিমদের মৃত্যুর জন্য জিহাদকে দায়ী করা ভুল মৃত্যুর বিষয়টি আল্লাহর হাতে আল্লাতালা যখন মৃত্যু নির্ধারণ করে রেখেছেন সে ঠিক তখনই মারা যাবে হোক সে ঘরের বাইরে থাকুক বা ভেতরে মৃত্যুর সময়ের কোন নরচর নেই অহুদের যুদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ আল্লাতলা মুসলিমদের পরীক্ষা করে দেখতে চেয়েছেন মুসলিমদের মৃত্যুর কারণ হিসেবে অহুদের যুদ্ধকে দায়ী করা যাবে না আল্লাহ আল্লাতালা আরও বলেন পরে যখন তোমরা সাহস ও মনোবল হারিয়ে ফেললে এবং আল্লাহ রসুলের নির্দেশ সম্পর্কে মত করলে এমন কি আল্লাহ রসুল যখন তোমাদেরকে সেই ভালোবাসার জিনিস আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরও তোমরা তার কথা অমান্য করে তার দেখিয়ে স্থান ছেড়ে চলে গেলে তোমাদের মধ্যে কিছু লোক তখন দুনিয়াবী ফায়দা হাসিলে ব্যস্ত হয়ে পড়ল আর কেউ আখিরাতের কল্যাণ চাইতে থাকল আল্লাহ এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তোমাদেরকে অন্য দিকে ফিরিয়ে দিলেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল সুরা আল হেমরান আয়াত একশো বায়ান্ন হার জিৎ সুখ দুঃখ দুঃসময় সুসময় সবকিছু দিয়েই আল্লাহতালা মানুষকে পরীক্ষা করেন বদরের যুদ্ধে তিনি জয় দিয়ে মুসলিমদের পরীক্ষা নিয়েছিলেন উহুদের দিনে পরীক্ষা করেন পরাজয়ের মাধ্যমে উভয় পক্ষ ময়দান ত্যাগ করলেও যুদ্ধের রেশ তখনও কাটেনি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসলাম হার মেনে যাওয়ার মানুষ নন শত্রুপক্ষের মনস্তত্ব তিনি বুঝতেন তিনি ধারণা করলেন কোরাইশরা যেহেতু এই যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি তাই তারা আবারও মদিনায় হামলা চালাতে পারে তার ধারণা সত্যি হলো। কোরআশরা প্রথমে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পথিমধ্যে তারা মত পাল্টায় ইক্রিমাবিন আবে জাহেল সবাইকে বলে বেড়াতে থাকে কি করেছে তোমরা না পারলে মুহাম্মদকে হত্যা করতে না পারলে তাদের নারীদের দাসী বানাতে ছি কিছুইতে তো পারলে না তার উস্কানিমূলক কথায় কোরআষা আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল তবে এই খবর রসুলুল্লা সাল্লু আলিউস্লামের দৃঢ়তায় এতটুকু আচর কাটতে পারেনি তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না বরং কোরাইশদের মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন এই ঘটনাটি বর্ণনা করেছেন ইভিনে সারাক রহি মাহুল্লা তিনি বর্ণনা করেছেন উহুদের যুদ্ধের মধ্য সাওয়ালের এক শনিবারে সংঘটি হয় আর ঠিক তারপর তিনি রসুল্লাহাল্লাহ আলিহাস্লামের মুওয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে তিনি বললেন আগের দিন যারা যুদ্ধ করেছে কেবল তারাই এই অভিযানে অংশ নেবে ক্রাইশদের বুকে ত্রাস সৃষ্টি করার জন্য আল্লাহ রসুল তাদের পিছু ধাওয়া করলেন উদ্দেশ্য তাদের জানান দেওয়া এই যে মুসলিমরা মোটেও দুর্বল হয়নি তারা এখনও শত্রুদের মোকাবেলা করতে সক্ষম মুসলিমরা তখন সবেমাত্র ময়দান থেকে ফিরেছে আর পরদিন সকালেই বলা হল অস্ত্র তুলে নাও আর শত্রুদের ধাওয়া করতে বেরিয়ে পড়ো মুজাহিদরা ক্লান্ত আহত শরীর তাদের ক্ষতবিক্ষত আর আগের দিনই তারা সত্তর জন সঙ্গীকে হারিয়েছে আর এমনই কঠিন পরিস্থিতিতে পরের দিনই তাদেরকে বলা হল আরেকটি যুদ্ধের উদ্দেশ্যে রণা দিতে ব্যাপারটা মোটেও সহজ ছিল না কেউ কেউ মুসলিমদের মনে ভয় ছড়িয়ে দিতে চাইল কিন্তু রসুলুল্লা সাল্লু আলহামের সাফ কথা আমরা বের হব এবং শত্রুদের মোকাবেলা করব শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্য ছিল তাদেরকে ভয় দেখানো তাদেরকে বুঝিয়ে দেওয়া যে মুসলিম বাহিনী এখনও হেরে যায়নি তাদের কাছে এই ব্যাপারটি পরিষ্কার করিতে আছে যুদ্ধে পরাজয় মুসলিমদেরকে একটুও দুর্বল করতে পারেনি এমন বিপদ আর সংকটের মুখেও রসল সাল আলহাসাম আর ধৈর্যের পরিচয় দেন হেরে গেলেও উজ্জীবিত থাকা লড়াই চালিয়ে যাওয়ার উদ্যম থাকা আল্লাহ আজালের ওপর আস্থা রাখা মুজাহিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষতবিক্ষত শরীর নিয়ে আহত সাহাবিরা আল্লাহের আহ্বানে সাড়া দেন বেরিয়ে পড়েন জিহাদে তারা হামরা আল আসাদে যুদ্ধের তাবো গাড়েন কুরাইশা অবাক দৃষ্টিতে দেখছে আর ভাবছে আমরা কি আসলেই তাদেরকে হারিয়েছি তারা বিশ্বাসই করতে পারছে না গতকাল যাদেরকে তারা হারিয়ে বলে ভাবছে তারা কি করে ঠিক পরদিন যুদ্ধে নামার সাহস পেল এরই মধ্যে ঘটে গেল একটা ঘটনা হোজা আগত্রের একজন মুশ্রিক মা সাথে সাথে রসুল্লা সাল্লু আলহিউলামের দেখা হল এবং সে মুসলিম হয়ে যায় রসুল্লা সাল্লা আলী আসলাম তাকে আবু সুফিয়ানের কাছে পাঠালেন যেন সে মুসলিমদের ব্যাপারে আবু সুফিয়ানের মনে ভয় ধরিয়ে দেয় মাবাদকে দেখে আবু সুফেন বলে উঠল ওদিকটায় খবর কি মাবাদ জানো কিছু মাবাদ বললেন মুহাম্মাদ তার দলবল নিয়ে তোমাদের খোঁজে বেরিয়ে পড়েছে এমন বাহিনী আমি জীবনেও দেখিনি তারা তোমাদের বিরুদ্ধে মহা খেপা উহদের যুদ্ধে যারা আসেনি তারাও এবার যোগ দিয়েছে আগেরবার আসতে পারেনি রেখে তাদের অনুশূচনা শেষ নেই মাহবাদ রাদ আল্লাহ আনহু ইচ্ছে করে বাড়িয়ে চড়িয়ে কথা বলছিলেন আবু সুফিয়ান বলল আচ্ছা তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত কসম করে বলছি তোমাদের এখান থেকে পালিয়ে যাবার আগেই তাদের ঘোর সবার বাহিনী এসে পড়বে কিন্তু আমরা তো চাচ্ছিলাম তাদেরকে পুরোপুরি শেষ করে দিতে সত্যি বলতে আমি মনে করি এই পরিকল্পনা মাথা থেকে বাদ দিলেই ভালো কসম আল্লাহর তুমি জানো আমি ওদের দেখে এতটাই আচ্ছন্ন হয়ে গেলাম যে একটা কবিতাও রচনা করে ফেলেছি আবুসুফিয়ান তার কবিতাটা শুনতে চাইল মা বলে ওদের আওয়াজে পাহাড় যেন লজ্জায় মুখ লুকয় টকবক বক করে ছোটা সারিবাদা সুঠাম অশ্রের ছঙ্কারে ধ্বনীত হয় পৃথিবী ঘোরসাওয়ারীরা তারা তো এক একটা মস্ত সিংহ এই সৈনিকরা যুদ্ধে ডরায় না অস্ত্রের অভাব নেই তাদের আমি দেখে দৌড়ে পালাই মনে হয় যেন ধরণী কাঁপছে তাদের আছে এমন নেতা যাকে কেউ কোনোদিন একা ফেলে যাবে না মা এক অসাধারণ ভূমিকা পালন করলেন তিনি শত্রুর মনোবল ভেঙে দিলেন কুরাইশা শেষমেশ মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিল আবু সুফ তবুও আক্রমণ করার মিথ্যা হুমকি দিয়ে মুসলিমদের ভয় দেখানোর শেষ চেষ্টা করল কিন্তু মুসলিমদের এতটুকু চড়ানো গেল না অনেক ক্ষয়ক্ষতি আর বিপর্যয় হওয়া সত্ত্বেও মনস্তাত্ত্বিক যুদ্ধে মুসলিমরা জয়ী হয়েই মদিনায় ফিরে গেল এই প্রসঙ্গে আল্লাতলা আয়াত নাজিল করেন লিলদীন আহসনু মিন হুম কৌ অজরুন্না কোল হুম না ইন্ সকদ জম ফম ফজদ হুম ইমান ফজদ হুম ইমানু অু হসবাহ নি بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم ইকু মূসই পনু ইউকুয় ইউকুয়া আহু পালাত পু হুমনি ইং তুকি নি যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ ও পরেজগকার তাদের জন্য রয়েছে মহান পুরস্কার মুনাফিকরা যাদেরকে বলেছিল নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে অতএব তাদেরকে ভয় করো। কিন্তু তাদের ইমান বেড়ে গেল আর তারা বলল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি অতি উত্তম রক্ষাকর্তা সুতরাং তারা ফিরে এল আল্লাহর কাছ থেকে নিয়ে আমত ও করুণাভান্ডা নিয়ে কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করেনি বস্তুত তারা আল্লাহর সন্তুষ্টির অন্বেষণ করছিল আর আল্লাহর অনুগ্রহ অত্যন্ত বিশাল নিঃসন্দেহেই তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে কিন্তু তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা ইমানদার হও সুরা আল ইমরান থেকে একশো পঁচাত্তর শয়তান মোমিনদের ভয় দেখায় দেখো শত্রু অনেক শক্তিশালী ওদের অনেক ক্ষমতা ওদের অস্ত্র দিকে তাকাও ওদের সংখ্যাগুলো গুনো ওদের সহায় সম্পদ দেখো ওদের সাথে লড়তে যেও না এইসব বলে শয়তান মনের মধ্যে ভয় ঢোকাতে চায় কিন্তু মনে রাখতে হবে এ সবই শয়তানের দেয়া ওয়াসওয়াসা। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকেই বিজয়ী করবেন অহুদের যুদ্ধে মুসলিমদের একমাত্র যুদ্ধবন্দী ছিল আবু আজ্জা এই আবু আজ্জা যুদ্ধেও বন্দী হয়েছিল তখন সে অজুহাত দেখায় সে খুব গরিব তার মেয়েদের দেখাশোনা করার কেউ নেই রসুল্লাহ সাল্লু আলহি আসালাম সেইবার কোন মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দেন তবে শুধু একটা শর্ত জুড়ে দেন তাহলে সে কখনোই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আবু আজ্জা এ কথা মেনে নিয়ে মুক্তি পায় কিন্তু মক্কার কুরাইশটা অভুদের সময় আবারও তাকে যুদ্ধে যোগ দেবার জন্য নানাভাবে ফুসলাতে থাকে আবু আজ্জা রাজি হল না আবু স্তফিয়ান তাকে বলল আরে আমাদের এবার তিন হাজার সৈন্য আমরা কিভাবে হারতে পারি আর তোমার মেয়েদের কথা ভাবছ শোন যদি তোমার কিছু হয়েও যায় এই আমি আছি আমি তোমার মেয়েদের দেখাশোনা করব। টাকার লোভে আবু আজ্জা উহুদের যুদ্ধে অংশ নিতে রাজি হল আর বন্দী হল এবারেও আবু আজ্জা পুরনো অজুহাত খাড়া করে ছাড়া পাবার চেষ্টা করে সেই আগের পুরনো কথা সে গরিব তার মেয়েদের দেখাশোনা করা কেউ নেই ইত্যাদি কিন্তু রসল সাল্লাস্লাম বললেন তুমি দাড়িতে হাত বোলাতে বোলাতে বলবে তুমি মুহাম্মদকে দুইবার ধোকা দিয়েছ সেটা আমি হতে দেব না মুসলিম এক গর্তে দুইবার দ্বংসিত হয় না তিনি আবু আজ্জাকে হত্যার আদেশ দেন এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে মুসলিমদের অতি সরল কেউ যেন বোকা বানাতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সহানুভূতিশীলতা এবং সতর্কতা এই দুয়ের মাঝে হবে আমাদের অবস্থান সবকিছুকে অতি সরল মনে গ্রহণ করা বা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলা এক ধরনের চরমপন্থা তেমনি সারাক্ষণ চরম নৈরাশ্যবাদে নিমজ্জিত থাকা সবকিছুর মাঝে মন্দের আভাস খোঁজে পাওয়া আরেক ধরনের চরমপন্থা তাই মুসলিমরা এই দুয়ের মাঝে এমন এক মধ্যপন্থা অবলম্বন করবে যা হবে বাস্তবধর্মী এবার আমরা অহুধযুদ্ধের তিনটি ঘটনা বর্ণনা করব তিনটি ঘটনায় তিনজন মানুষের জীবনের শেষ মুহূর্তের ঘটনা মানুষের জীবনের শেষ মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সময় সেই সময়টি বলে দেয় তার আখিরাত কেমন হবে অহুধের যুদ্ধে এমন কিছু মানুষ পাওয়া যায় যাদের জীবনের শেষ মুহূর্ত তাদের জীবনের গতিপথকে অদ্ভুতভাবে বদলে দেয় এমন একজন হল কাজমান তার নাম কাজমান অথবা কুজমান সে ছিল মদিনার এক সাধারণ বাসিন্দা ইসলাম নিয়ে তার তেমন কোনো উৎসাহ নেই উহুদের যুদ্ধে সে প্রথমে অংশ নেয়নি কিন্তু তার গোত্রের মহিলা তার কাপুরুষত্ব নিয়ে খোঁচা দিলে সে ময়দানে ছাপিয়ে পড়ে সিংহের মতো করে যুদ্ধ করে সাত সাতজন মুশ্রিককে হত্যা করে কিন্তু রসুল্লাহ সাল্লু আলহামের সামনে তার নাম উচ্চারণ করা হলেই তিনি বলতেন এই লোকটা যাহার নামেই সাহবেরা খুব অবাক হলেন কাজমান কিভাবে জাহান্নামী হয় তারা পরিষ্কার দেখছিলেন যে সে মুসলিমদের পক্ষে পীরের মতো লড়াই করছে যাই হোক যুদ্ধের এক পর্যায়ে সে আহত হয় শরীরে আঘাতের যন্ত্রণা বাড়তে থাকে সবাই তাকে সাহায্যতে সুসংবাদ দেয় অভিনন্দন জানাতে থাকে কাজমান তখন বলল তোমরা আমাকে কেন অভিনন্দন জানাচ্ছ আমি তো ইসলামের জন্য লড়াই করিনি আমি আমার গোত্রের জন্য যুদ্ধ করেছি রসুল্লাহ আলহাসম তার ব্যাপারে মন্তব্য করেন এই লোকটা জাহান্নামি নিশ্চয়ই আল্লাহ বদলোকদের দ্বারাও তা দিনের কাজ করে নেন অর্থাৎ কাজমানের কাজ ইসলামের কাজে এসেছে কিন্তু তার নিজের কোনো উপকারে আসেনি কাজমান মুসলিমদের দলে থেকে যুদ্ধ করেছিল সত্যি কিন্তু আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টির আশায় সে জিহাদ করেনি সে জিহাদ করেছে তার জাতীয়তাবাদী চেতনা থেকে এই কারণে তার স্থান ছিল জাহান্নাম কাজেই বীরত্বের সাথে যুদ্ধ করাটাই শেষ কথা নয় বরং যুদ্ধ হতে হবে সঠিক নিয়তে সঠিক বিশ্বাসের জন্য দ্বিতীয় ব্যক্তি মুখায়রিক রাজিয়াল আনহ মদিনা সনদ অনুসারে অভুধযুদ্ধে মুসলিমদের সাহায্য করা ইহুদিদের আইনগত দায়িত্ব ছিল যদিও রসুল্লাহ সাল্ল আলী আসলাম তাদের কাছে কোন সাহায্য চাননি কিন্তু তাদের মধ্য থেকে এগিয়ে এলো এক ইহুদি তার নাম মুখায়রিক সে তার লোকদের ডেকে বলল ইহুদিরা শোনো আল্লাহ শপথ করে বলছি মুহাম্মদকে সর্বতভাবে সাহায্য করা তোমাদের দায়িত্ব তারা বলল আজকে তো শনিবার আজকে আবার কিসের যুদ্ধ মুসলিমদের প্রতিশ্রুতি রক্ষায় ইহুদের করিমসি দেখে মুখায়রিক রেগে গিয়ে বললেন তোমাদের জীবনে আর যেন কোন শনিবার না আসে শোনো আমি একাই যুদ্ধে যাচ্ছি যদি আমি মারা যাই তাহলে আমার সব সম্পদের মালিক মুহাম্মদ তিনি যেভাবে ইচ্ছা খরচ করবেন এই বলে সে বেরিয়ে পড়ল যুদ্ধে সে শহীদ হল রসুল্লাহ সাল্লু আলি হাসলাম তার ব্যাপারে বললেন মুখায়রিক খাইর আল ইয়াহুদ অর্থাৎ মুখায়রিক হল ইহুদীদের মধ্যে সেরা রসুল্লা সাল্লু আলহাম তাঁর রেখে যাওয়া সম্পদ ওয়াক্ফ হিসেবে নির্ধারিত করলেন সেটি ছিল মোদিনার প্রথম ওয়াকফ। মুখারিক মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল তা নিয়ে আলিমদের মধ্যে মতবারক্য রয়েছে তবে বেশিরভাগ আলিমদের মতে সে ইসলাম গ্রহণ করেছিল তাদের মতে মুখায়রিক হল ইহুদিদের মধ্যে সেরা এই কথা দিয়ে আল্লা রসুল জাতীয়তা বুঝিয়েছেন দিন বা ধর্ম বোঝাননি তৃতীয় ব্যক্তি উসাইরিম রাজিয়াল আনহু আউসগুত্রের এক লোক ছিল উসাইরিম সে নিজে ইসলাম গ্রহণ করেনি তার গোচের লোকদেরও ইসলাম গ্রহণ করতে দেয়নি সে ছিল মুশ্রিক একদিন মদিনায় এসে বিভিন্ন লোককে খোঁজ করতে শুরু করেছে কিন্তু কেউই মদিনায় নেই অমুক কোথায় অহুদে তমুক কোথায় ওহুদে উসাইরিম যার কথায় জানতে চায় প্রত্যেকেই অহুদে উসাইরিম বলল যদি এরা সবাই অহুদে যুদ্ধ করে তাহলে আমি এখানে কি করছি আমিও তাদের সাথে যোগ দেব এই বলে সে তরবার এই বর্ষা আর যুদ্ধ সরঞ্জাম নিয়ে ঘোড়ায় চেপে রওনা দিল পৌঁছে গেল উহুদের প্রান্তরে মুসলিমরা তাকে দেখে অবাক তুমি এখানে চলে যাও তুমি উসাইরিম জবাব দিল না আমি ইমান এনেছি এই বলে উসাইরিম ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুর্শিকদের হাতে বেশ কয়েক স্থানে আহত হলেন যুদ্ধ যখন শেষ ক্লান্ত উসাইরিম মুমুষ অবস্থায় পড়ে আছে মারা যাবার কিছুক্ষণ আগে তার কিছু আত্মীয় তাকে দেখে খুব অবাক হলো। তারা বলা বলে করতে থাকল আরে উসাইরিম এখানে সে তো কাফি ছিল বলে জানতাম সে এখানে কি করছে তারা উসাইরিমকে জিজ্ঞেস করল উসাইরিম তুমি এখানে কিভাবে এলে ইসলামকে ভালোবেসে নাকি নিজ গোচরের পক্ষ লড়তে উসাইরিম বললেন আমি ইসলামের প্রতি ভালোবাসা এসেছি আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছি রসুল্লাহ আলাইস্লামের সমর্থনে যুদ্ধ করব বলে হাতে তরবাণি নিয়ে বেরিয়ে পড়েছি আমার অবস্থা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ এই বলে উসাইরিম মৃত্যুবরণ করলেন উসাইরিম পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে ওঠেন কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এক সালাত আদায় না করেও জান্নাতে চলে গেছেন এই বিষয়টা নিয়ে আবু হাইহু সাহাবিদের কুইজ জিজ্ঞেস করতেন উসাইরিম সম্পর্কে রসুলাম একটি চমৎকার কথা বলেছেন তার আমল ছিল অল্প কিন্তু সে যে পুরস্কার কামিয়ে নিয়েছে তা অসামান্য এর কারণ হলো, শাহাদা বা আল্লাহর পথে শহীদ হওয়া হল এমন একটি কাজ যা মানুষকে জান্নাতে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে বাদ সব আমল ছাড়াই মাত্র এই একটি আমলের মাধ্যমে সে জান্নাতে সবচেয়ে উঁচু অবস্থানে চলে যেতে পারবে উসাইরিম নামাজ পড়েননি রোজা রাখেননি কিছুই করেননি তিনি শুধু ইমান এনেছেন আর নামাজের ওয়াক্ত থাকতেই আল্লাহর পথে শহীদ হয়ে গেছেন তাই তিনি জান্নাতে যাবেন এখন আমরা উল্লেখ করব অহু যুদ্ধের দুটো মৌচিজা এক নম্বর কাতাদা এভেনার বদর যুদ্ধের অলৌকিক ঘটনাবলীর মধ্যে এই কাহিনীটি উল্লেখ করা আছে কিন্তু উহুদের যুদ্ধের ব্যাপারেও এই একই কাহিনীটি বলা হয়ে থাকে কারণ আলিমদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে যে এই ঘটনা বদর যুদ্ধে ঘটেছে নাকি উহুদ যুদ্ধে দুই নম্বর মচিজা হচ্ছে ওবাই বিন খালাফের মৃত্যু কোরাইসের এই নেতা মাক্কী জীবনে নবীজিকে হুমকি দিত এই যে মোহাম্মদ দেখো দেখো আমি এই ঘোড়াটাকে দিনে বারো মুঠে শস্য খাওয়াই এর পিঠে চড়েই আমি তোমাকে হত্যা করব নবীজি তখন জবাব দিতেন না বরং আমি তোমাকে হত্যা করব অহুদের দিনে এই উবাইবিন খালাফ ঘোরার পিছে ছড়ে নবিজির পিছনে ধাওয়া করতে লাগল সাহাবিরা এগিয়ে এলেন তাকে প্রতিহত করার জন্য কিন্তু নবিজি সাল্লু আলি আসালাম তাদেরকে থামিয়ে দিলেন একটা বর্ষা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে শুরু করলেন এরপর রসুল্লাহ সাল্লু আলহিউ আসালাম উবাই বিন খালাফের দিকে বর্ষা তাক করে ছুড়ে মারলেন উবাই বিন খালাফের সমস্ত দেহ ছিল বর্মে ঢাকা একটা বর্ষা দিয়ে তাকে খায়েল করা রীতিমতো অসম্ভব কিন্তু নবীজির বর্ষা আঘাত করল ঠিক তার বর্ম আর হেলমেটের মাঝামাঝি ছোট্ট একটা ফাঁকে সেই লোহার বর্মের ফাঁকা ভেদ করে বর্ষা খুব একটা ভেতরেও ঢুকতে পারেনি শুধু হালকা আঘাতে রক্ত জমে গিয়েছিল গুরুতর কিছুই নয় কিন্তু উবাইবেন খালাফ এতটুকু আঘাতে এই খোরা থেকে পড়ে গেল উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে তার লোকদের কাছে গিয়ে চিৎকার করতে থাকল তারা বলল তোমার হয়েছেটা কি কেন এমন করছ সে বলল মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে তারা তার বর্ম খুলে দেখল কিন্তু গলার কাছে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পেল না এরপর বলল কই তোমার তো কিছুই হয়নি এত ভয় পাচ্ছ কেন সে বলল না না মোহাম্মদ বলেছে সে আমাকে হত্যা করবে যদি সে কিচ্ছু না করে শুধু আমার দিকে থুতুছিটায় তবুও আমি মারা যাব এই ঘটনার পর যুদ্ধ থেকে ফেরার পথে মক্কার কাছে সারিফ নামকের স্থানে সে সত্যি সত্যি মারা যায় রসল সাল আলহামের সিরাতে নিজ হাতে মাত্র একজন লোককেই তিনি হত্যা করেছেন আর সে হল এই উবাই ইবিন খালাফ সিরা থেকে একটি বিষয় বারবার প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লু আলহিউ আসলামের প্রতিটা কথায় এমনকি শত্রুরাও বিশ্বাস করত কুরাইশ কাফিররা অক্ষরে অক্ষরে রসুল্লের কথা বিশ্বাস করত কিন্তু অধ্যত্ব আর অহংকারের কারণে তাকে নবী বলে মেনে নেয়নি যেমন এই ঘটনায় উবাই সামান্য একটু আচর খেই এত ভয় পেয়ে যায় যে তার কাছে মনে হয়েছে সে মারা গেছে কারণ রসুল্লাহ সাল্লু আলহিউ আসলাম বহু আগে তাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন আর সেই হুমকি সত্য হওয়ার এই ঘটনা একটি মৌচিচাও বটে অনেক পরের একটি ঘটনা উবাই বিন খালাফকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে সাহাবি আবদুল্লাহ আনহু এক রাতে হাঁটছিলেন তিনি বলেন হঠাৎ করে আমি আগুনের হলকা দেখতে পেলাম এরপর দেখলাম একটা লোককে সেকল বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে আর সে কেবলই পানি খেতে চাচ্ছে আর তাকে বলা হচ্ছে এই লোককে পানি দিও না এ হলে সেই লোক যাকে রসুল হত্যা করেছেন আবদুল্লাবেন ওমার আসলেই ওবাই খালাফের শাস্তি দেখতে পাচ্ছিলেন কিছু মানুষ কাফিরদের প্রতি আল্লাহর আজাব কিংবা মুসলিমদের আনন্দ ও পুরস্কার করতে পারবে এটা স্বপ্নে হতে পারে অথবা সামনাসামনি হতে পারে যেমনটা হয়েছিল আব্দুল্লাহ ওমারের ক্ষেত্রে তিনি সরাসরি শাস্তি দেখতে পাচ্ছিলেন আল্লাহরের ছায় কিছু মানুষকে গায়েবের বিভিন্ন দৃশ্য দেখানো হয় আজকে আমাদের পর্ব শেষ করব উহুদের যুদ্ধে সাহাবিয়াতদের অর্থাৎ মহিলা সাহাবিদের ভূমিকার আলোচনা দিয়ে বর্তমানে উম্মার জীবন থেকে জিহাদ অনুপস্থিত হয়ে পড়ায় মুসলিম নারীদের ভূমিকা অনেকাংশে শুধুমাত্র পারিবারিক কাজে সীমিত হয়ে পড়েছে কিন্তু প্রথম যুগে বিষয়টা এমন ছিল না সে সময়ে মুসলিম নারীরা জিহাদেও ভূমিকা রাখতেন তবে তারা ময়দানে সরাসরি যুদ্ধে অংশ নিতেন না তারা জিহাদে বিভিন্নভাবে সহযোগিতা করতেন জিহাদ মানে কেবল ময়দানে যুদ্ধ নয় বরং এই যুদ্ধের জন্য অনেক প্রস্তুতি আর সহযোগিতা প্রয়োজন এই প্রসঙ্গে উহুদের যুদ্ধে নারীদের ভূমিকা নিয়ে না জানলেই নয় মুসলিম ভাইদের জন্য যেমন আদর্শ প্রয়োজন তেমনি মুসলিম বোনেরাও যেন আদর্শ হিসেবে সাহাবিয়াতদের অনুসরণ করতে পারেন সেই জন্য এই আলোচনা জরুরি বর্তমান যুগে নারী এবং পুরুষ উভয়ই এমনভাবে জীবনযাপন করছে যার সাথে সাহাবিদের জীবনযাত্রার কোন মিল নেই অথচ এই সাহাবিরাই ইসলামকে সবচেয়ে সঠিকভাবে বুঝতেন কাজেই আমরা যদি ইসলামের সঠিক অনুসরণ করতে চাই আমাদের সাহাবিদের দিকে তাকাতে হবে দেখতে হবে তারা কি করেছেন কি করেননি উহুদের যুদ্ধে মুসলিম নারীরা সরাসরি যুদ্ধে অংশ নেননি কিন্তু যুদ্ধের আনুষঙ্গিক কাজকর্মে সাহায্য সহযোগিতা করেছেন উহুদের যুদ্ধে পানি সরবরাহ ও চিকিৎসার কাজে মুসলিম নারীরা সরাসরি অংশ নেন যে কোন যুদ্ধে সৈনিকদের জন্য খাবার পানি সরবরাহ এবং চিকিৎসা প্রদান অপরিহার্য একটি কাজ যুদ্ধে বরনা আনাসবেন মালিক বলেন সেদিন আমি দেখতে পেলাম আইসাবিন্তে আবুবকর আর উম্মেসুল্লাম তাদের কাপড় গুটিয়ে কাজ করছেন তাদের গোড়ালেই দেখা যাচ্ছিল তখনও হিজাবের বিধান নাজিল হয়নি তারা তাদের কাঁধে পানির বালতি নিয়ে এক এক করে মুজাহিদ ভাইদের কাছে যাচ্ছেন আর তাদের মুখে পানি ঠেলে দিচ্ছেন বালতির পানি শেষ হয়ে গেলে তারা ফিরে গিয়ে আবার বালতি ভরে আনছেন আর মুসলিম সৈন্যদের পানি সরবরাহ করছেন হামনা বিন্তেজাহাজ এবং উম্মে আইমানও একই কাজে অংশ নিয়েছিলেন এখানে দেখার মতো বিষয় হল সাহাবিদের জন্য জিহাদ কোনো ব্যক্তিগত কাজ ছিল না এটা ছিল একটা পারিবারিক এবং সামাজিক চেষ্টা নারী পুরুষ তরুণ বৃদ্ধ সবাই জিহাদের নিজ নিজ ভূমিকা অংশগ্রহণ করেছে মুসলিমদের আমির রসুল্লাহ সাল্লু আসলামের স্ত্রী হয়েও তারা মুসলিম সৈন্যদের সেবায় নিযুক্ত হয়েছেন সুবাহান মালিক বলেন যখনই রসুল্লাহ সাল্লু আলহিউ আসলাম কোন যুদ্ধের জন্য বের হতেন তিনি তার সাথে ওম্মালিম আল আনসারি এবং কিছু নারীদেরকে নিয়ে যেতেন যাতে তারা মুসলিম সৈনিকদের পানি খাওয়াতে পারেন আর আহতদের সেবা শুশ্রূষা করতে পারেন আর রুবায় বিনতে আনহা বলেন আমরা আল্লাহ রসুলের সাথেই থাকতাম যুদ্ধদের পানি পান করাতাম তাদের প্রাথমিক চিকিৎসা দিতাম আহত আর নিহত সৈনিকদের মদিনায় নিয়ে আসতাম এর বহু বছর পর উমার ইবনুল খত রহ খিলাফতের সময়ের কথা তিনি একবার মদিনার মহিলাদের জন্য কিছু উলের কাপড়ও বিতরণ করছেন সবাইকে দেবার পরও এক সেট কাপড় বাকি রয়ে গেল কাপড়টি ছিল বেশ উন্নত মানের কেউ একজন বলল ইয়া আমিরুল মিনিন এই কাপড়টি আপনি আল্লাহ রসুল্লার মেয়েকে দিয়ে দিন রসুল্লার মেয়ে বলতে রসুল্লার নাতি উম্মে কুলসুমকে বোঝাচ্ছিল উম্ম কুসুম হচ্ছেন আলী রাজ আনহুর মেয়ে একই সাথে তিনি ছিলেন অমর রাজ আনহুর স্ত্রী তারা সরাসরি আপনার স্ত্রীকে দিন না বলে বলেছিল আল্লাহ রসুলের মেয়েকে দিনুলেন না বড় আনসারী সাহাবিয়াত উম্মে সালিম রাজ আনহা এই কাপড়ের বেশি হকদার কারণ উহুদের যুদ্ধে তিনি ছোটাছুটি করে আমাদেরকে পানি এনে দিচ্ছিলেন উহুদের যুদ্ধের বহু বছর পরেও উমার রাজ আনহো এই আনসারী নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন উহুদের মতো গুরুত্ববহ সময়ে এই সাহাবিয়াতের ভূমিকা অবশ্যই স্বীকৃতি পাবার মতো একটি বিষয় আর এই সাহাবিদের অপরিসীম ত্যাগের জন্যই তাদেরকে আল্লাহ আনসার দিনের সাহায্যকারী হিসেবে আখ্যায়িত করেছেন নবীজির কন্যা ফাতিমাও উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন নবীজি যখন রক্তাক্ত ফিমা রাদিল্লাও আনহা নবীজির মুখের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছিলেন যখন পানির কারণে রক্তের প্রবাহ বেড়ে যাচ্ছিল তখন তিনি রক্তক্ষরণ বন্ধের জন্য খেজুর গাছের বাকল দিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ছাই দিয়ে একটা পেস্ট বানিয়ে আল্লা রসুলের খতের ওপর চেপে ধরেন উহুদের যুদ্ধে একজন নারী সরাসরি ময়দানে যুদ্ধে অংশ নেন তিনি হলেন নুসাইবা বিনতে কাব আল মাজিনিয়া রাদিয়াল আনহা তিনি ছিলেন অন্য সব নারী চাইতে আলাদা শক্তিশালী এই নারী উহুদের যুদ্ধে ছাড়াও অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন আবু বকর রদিয়াল আনহুর খিলাফতকালে ভ্রান্তনবী মুসাইলামা আল কাজাবের বাহিনীর বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেন মৃত্যুর পর তার নাতনি তাকে গোসুল করিয়া দেয় সে বলে আমি আমার নানীর শরীরে ১৩টি ক্ষত দেখেছি সবচেয়ে গভীর ক্ষতটি ছিল ওনার কাঁধে সেখানে ইবেন কামিয়ার তরবারের আঘাত লেগেছিল ইবেন কামিয়া যখন উহুদের যুদ্ধে রসুল্লাহ আলহামকে আক্রমণ করে তখন নুসাইবা নবীজিকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ইবেন কামিয়া তখন তাকে আঘাত করে ইবন কামিয়ার তরবারের আঘাত এতই ভয়ানক ছিল যে এক বছর পর্যন্ত নুসাইবা রৈতাল আনহার কাঁধে ব্যথা থাকে অন্যান্য যুদ্ধের সময়ও তিনি আহত হয়েছেন ভণ্ড নবী দাবিদার বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি মারাত্মক আহত হন জখম সারানোর জন্য তার ক্ষতস্থানে সেই যুগে জখম সারাবার পদ্ধতি ছিল জখমের ব্যথার চাইতেও কষ্টকর এত ব্যথা এত কষ্টকর জখমও তাকে যুদ্ধে অংশ নেয়া থেকে থামিয়ে রাখতে পারেনি উহুদের যুদ্ধের পরদিন দিন যখন নবীজ সাল্লু আলহিম শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্যে হামরা আল আসাদা যেতে চাইলেন তখন সাথে সাথে নুসাইবা বিনতে কাব সেখানে যেতে চাইলেন কিন্তু উঠে দাঁড়ানো মাত্র তিনি ধপ করে পড়ে গেলেন জখমের কারণে আর চলতে পারছিলেন না উহুদে মারাত্মকভাবে আহত হওয়ার পরও তার উত্তম বিন্দু মাত্র কমেনি জিহাদের প্রতি তার ভালোবাসা ছিল এতটাই প্রবল আল্লা রসুলকে বাঁচাতে সাহাবেরা নির্দ্বিধায় শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে যেতেন রসুল্লাহ সাল্লু আলাই মানুষটা ছিলেন এমন যার জন্য হাসতে হাসতে যান দিয়ে দেয়া যায় আমরা আল আসাদ থেকে ফিরে আসার পর এত উদ্বেগ ব্যস্ততা আর ক্লান্তির মধ্যেও নবীজি সাল্লাম কার কথা ভুলেননি লোক পাঠিয়ে নুসাইবার খোঁজ নিলেন সে নবীজিকে জানাল এখন তার শরীর অবস্থা আগে থেকে কিছুটা এই আলী আসলাম অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন এই আনন্দ কোন লোক দেখানো অভিনয় ছিল না রসুল্লাহ সাল্লু আলিউস্লাম একজন বাবার মতোই সাহাবিদের ব্যাপারে খেয়াল রাখতেন তাদের খোঁজখবর নিতেন কাছাকাছি থাকতেন সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখতেন তার মনে সবসময় সাহাবিদের কাহিনী উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি কষ্ট আর বেদনার অধ্যায়। কিন্তু এই কষ্ট এই আঘাত তাদের ইমানকে টলাতে পারেনি তারা ছিলেন আমাদের মতোই মানুষ তাদের দুঃখ কষ্ট ছিল আবেগ ছিল কিন্তু পার্থক্য এখানেই যে তারা ইমানকে অন্য সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার উপরে নিজের স্বার্থের উপরে আরাম আয়সের উপরে সব সবসময় ইমানকে প্রাধান্য দিয়েছেন আল্লাহকে স্মরণ করেছেন এবার তাই জানা যাক কিছু সাহাবিয়াতের ইমানি আনহা ছিলেন হামজা রাজ আনহার বোন হামজার মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভাইয়ের মৃতদেহ শেষবারের মতো দেখতে চান ওদিকে হামজার মৃতদেহ খুব বাজেভাবে বিকৃত করা হয়েছিল তাই তার ছেলে জুবাই রিবিনুল আউবাম তাকে থামাতে চাইলেন थमेंटल तुम्हें क्यों आटकाचार भाई केिकृत कर रास्ता जिहद करते गई होना शांतना जथेष चिंता करना रखते शांत इन्शा आल्ला हमजारे देहुर शर खूब खराब भाव बिकृत कर शत्रा तर ना कान गोपनांग कटे फेले पेट और बुकचिर खुले फेले কিন্তু সফিয়া রাদহা তারপরেও তাকে দেখার জন্য চোরাচুরি করতে থাকেন তখন রসুল তাকে যাওয়ার অনুমতি দেন সাফিয়া রাদহা ময়দানে যান পাশে দাঁড়ান ভাইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে তার জন্য তো আ করেন আল্লাহর কাছে হামজার আনহর জন্য ক্ষমা চান তারপর বলেন ইন্ন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন না। তিনি ভেঙে পড়েননি কোন বিলাপ করেননি আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও এতটুকু ধৈর্য হারাননি তিনি ছিলেন আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট বিনতে আনহা। হলেন আবদুল্লাহ এবেন জাহাসের বোন উহুদের যুদ্ধে তার স্বামী চাচা আর ভাইকে হারান একই দিনে জীবনের সবচাইতে আপন তিনজন মানুষকে হারিয়ে তার প্রতিক্রিয়া কেমন ছিল রাসুল্ল সাল্লু আলী আসালাম তাকে বললেন ধৈর্য ধরো আল্লাহর পুরস্কারে আসা সন্তুষ্ট হও। এই কথাটির মাধ্যমে আল্লাহ রসুল্লাহ আলহিম তাকে একটি খারাপ সংবাদ দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন হামনা বুঝতে পারছিলেন তার কোনো আপনজন মারা গেছে তিনি জানতে চাই কে মারা গেছে ইয়ারসল্লাহ তোমার ভাই আবদুল্লাহ এবেন জাহাস মারা গেছে হামনা হামনা তার ভাইয়ের জন্য তো করলেন। এরপর রসুল্লাস্ল আলী আসলাম তাকে আবার বলেন ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও। আর মারা গেছে আল্লাহ চাইলেন। হ্যাঁ তোমার চাচা হামজা এবার আব্দুল মুিব ইনাল্লাহি ইন আল্লাহ তাকে ক্ষমা করুন তার শাহাদা কবুল করে নিন রসুল্লাহ আলহাম তাকে আবার বলেন ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হ আমার আর কে মারা গেছে ইয়ারসুল্লাহ হামনা বুঝতে পারলেন নিশ্চয়ই আপন আরও কেউ মারা গেছে তোমার স্বামী মুসাহের হামনা চিৎকার করে ওঠেন ভাই আর চাচার মৃত্যু সংবাদ তাকে টলাতে পারেনি কিন্তু এরপর স্বামীর সংবাদ শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এই দৃশ্য নবীজ সাল্ল আলি আসলাম দেখে বলেন নারীর কাছে তার স্বামী খুবই বিশেষ একজন স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে আপন জন তাই হামনা বিন্তে জাহাস নিজের চাচা ও ভাইয়ের মৃত্যুতে নিজেকে শান্ত রাখতে পারলেও স্বামীর কথা শুনে ভেঙে পড়েন হঠাৎ কেঁদে ওঠার ব্যাপারে পরে তিনি বলেন আমার সন্তানদের কথা মনে পড়ে গেল বাবাকে ছাড়া যে তারা এতিম হয়ে গেল এই কথা শুনে রসল সাল্লু আলি হাসলাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এর পরে বনু দিনারের এক নারী রাদা উহুদের যুদ্ধের সময় বনুদিনার কোচের এক নারীর বাবা ভাই আর স্বামী তিনজনই শহীদ হয়ে যান যখন তার কাছে খবর আসলো যুদ্ধে তোমার বাবা ভাই আর স্বামীকে হত্যা করা হয়েছে শান্তস্বরে তিনি একটাই প্রশ্ন করলেন রসলুল্লাহ সাল্লু আলিউস্লাম কেমন আছেন উনি ঠিক আছেন তুমি তাকে যেমন দেখতে চাও তেমনই আছেন কোথায় আছেন তিনি আমাকে দেখাও আমি তাকে দেখতে চাই রসলসালু আলিউসালকে দেখে বনুদিনারা সেই মুসলিমা খুশিতে বলে ওঠেন আপনি থাকলে বাকি সবকিছু হারানোর বেদনাই তুচ্ছ আমরা সবাই মুখে মুখে বলি আমরা রসুল্লাহ আলিউসলামকে ভালোবাসি তার জন্য জীবন দিতে চাই আমরা ইসলামের জন্য নিজেদের বিলিয়ে দিতে চাই কিন্তু এই ভালোবাসা হল তাত্ত্বিক ভালোবাসা যদি না আমরা এটা বুঝতে পারি যে সাহাবিরা কিভাবে রসুল্লাহসাল্লু আলিহাস্লামকে ভালোবাসতেন তাহলে এই ভালোবাসা নিছক মুখে কথাই রয়ে যাবে এই সাহাবিয়া তার স্বামী বাবা ও ভাইকে হারানোর কথা শুনেও কোন ভ্রক্ষেপ করেনি শুধু জানতে চেয়েছেন একটি জিনিস রসুল্লা সাল্লাহ আলী আসলাম কেমন আছেন ভালো আছেন তো তিনি আল্লাহ রসুলকে এক ঝলক দেখলেন তাতে তার চোখ জুড়িয়ে গেল তিনি বলে উঠলেন যদি আপনি থাকেন তাহলে তো সব বেদনাই তুচ্ছ এটাই হচ্ছে আল্লাহ রসুল আলহী আসলামের প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসার একটি ছোট দৃষ্টান্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রসুলকে আমরা এভাবে ভালোবাসতে পারি আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা উহুদের শহীদদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته Raindrops Media এর অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.youtube.com/raindropsmediaorg 2015